সামনে বসে আছেন যে সমস্ত ভাই বোনেরা পৃথিবীর যেখানেই থাকুন না কেন আমাদের সালাম গ্রহণ করুন মোবারকবাদ গ্রহণ করুন ভালো আছেন ভালো থাকবেন এই দুয়া আপনাদের জন্য করছে আমাদের আজকের নিবেদন আপনাদের কাছে মহানবী সাল আলিয়া সাল্লাম তার কাজের মাধ্যমে মাধ্যমে একজন মহিলাকে ব্যাপারে আলোচনা তো হচ্ছেই আমরা আমাদের মা বোন যারা আছে তাদেরকে ইসলাম কি বলে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখবো যে কোরআন এবং হাদিসে তাদের চলার পথটাকে কিভাবে আল্লাহ তালা সুন্দর করে দিয়েছেন সাজিয়ে দিয়েছেন ডিরেকশন দিয়েছেন সেদিকে আমরা দেখুন আছে একটা হলো আল কালবু ও লিস্যানু একটা হলো কালব একটা হলো আত্মা আরেকটা হলো লিসান মানে হলো জিহব্বা কমায় বাহুন ইহামু ও আর এই আর যা কিছু আছে রক্ত মাংস থাকে মানুষছে এই মুখ দিয়ে যখন কথা বলেন তখন শুনে বোঝা যায় যে একটা মানুষ কলবের দিয়ে যখন চিন্তা করেন কিছু সুন্দর জিনিস বের করেন তখন দেখা যায় একটা মানুষ মানুষ আবার পশু হয়ে যায় তো এখন এই যে মুখের কথা এবং ভিতরে যে কলবটা আছে এই ছাড়াও আরো দুটো সত্তা আছে মানুষের একটা নাম হলো রুহ আর একটা হলো না এখন রুহকে যদি আমরা বলি শোল এটা বোধ বেশি অনুবাদ সুন্দর হয় রুহ মানে হলো যেটা যেটার কারণে আপনি বেঁচে আছেন রুহ হল আমি আল্লাহ তাল আদেশ আপনার ভিতরে আল্লাহ তাল একটা আদেশ আছে সেই আদেশে আপনাকে বলছে তুমি চলো আমি জীবিত আছি আল্লাহ আদেশে বলবেন যে ওটা তুমি বেড়েই যাও রুহ বেরিয়ে যাবে আপনার নামটাও থাকবে না তখন বলবে যে ডেড বডি উমুক লোকের ডেড বডি উমুক লোক বলবে না একটা দেখে রুহ বলা হয় রুহটা আল্লাহর আদেশে চলে আর একটা জিনিস আছে সেটার নাম হলো কালব এই কালবের কাজ হল যে মানুষকে বিভিন্ন ভাবে পরিচালিত করার চেষ্টা করে এটা কখনো ভালো হয় কখনো খারাপ হয় যখন মানুষ পাপ কাজ বেশি করতে থাকে হারাম খাইতে থাকে গুনার কাজ করতে থাকে তখন এই কালকটা কি হয়ে যায় মানে খারাপ হয়ে যায় স্পট পড়তে থাকে আস্তে আস্তে এই কালকটা কালো হয়ে যায় যখন কালো হয়ে যায় তখন সে আর মানে ভালো জিনিস কিছু বুঝতে পারে না রুহ একবারে মরে যাওয়ার মতন থাকে টিম টিম করতে থাকে রুহ এবং কালকটা মাঝখানে আর একটা জিনিস তাকে বলা হয় না এই নফটা দুইজনের দ্বারা প্রভাবিত একজন উহ দ্বারা আবার কখনো কালো দ্বারা ক কালো ভালো হয়ে গেলে নফ ভালো হয়ে যায় আর কালো যখন খারাপ হয়ে যায় তখন খারাপ হয়ে যায় যখন খারাপ হয়ে যায়। খারাপ থেকে ভালো হওয়া পর্যন্ত তিনটি স্তর থাকে একটা স্তরে বলা হয় যে নফশে আর মারা এটা হলো নির্দেশকারী নফ এটা কখন হয় জানেন যখন কোনো মানুষ মানে একেবারে কালব যা বলতেছে তাকে মদ খাইতে বলতেছে মদ খায় খারাপ কাজ করতে বলতেছে খারাপ কাজ করে গালি দিতে বলতেছে তাই করে তখন সেই লোকতে পুরুষ হোক আর মহিলা হোক তারা এই নফ্সে আম্মারা খুব মারাত্মক জিনিস খুব খারাপ জিনিস এই নফ্সে আম্মারা যার মধ্যে থাকে সে কোনো সময় ভালো কাজ করতে পারে না স্বামী একটা কথা বললেও ভাল লাগে না কোরআন শরীফ একটা কথা বললেও ভাল লাগে না দিন ওই গান বাজনা না নাটক মুখ নিয়ে থাকতে ভালো লাগে বিপদ করতে ভালো লাগে কথা বললে বাজে বাজে কথা বলতে রুফ কথা বলতে ভালো লাগে কারণ হল নফ্ আম্মারা এসে গেছে এই নফ্ আম্মারাটা আমল করতে করতে ভালো আমল করতে করতে কোরআন শরীফ তেলবাদ করতে করতে অনেক সময় একটু আস্তে আস্তে ভালোর দিকে যায় যখন ভালোর দেখে যায় তার লক্ষণ হলো তার এই সেই নফসা নফসে লাউামা তার লক্ষণ হলো এই যে যখনই আপনি কোনো খারাপ কাজ করবেন তখন এই নফস আপনাকে বলতে থাকবে কি কাজ করলে এটা এই কাজ তুই কেন করলে এই খারাপ কাজটা মনে যদি কোন প্রভাব না আসে চিন্তায় যদি কোনো প্রভাব না পড়ে চোখে যদি কোনো পানি না আসে বুঝতে যে আপনার নকশা নফশা আম আর যখন যখন আপনার মনের মধ্যে খারাপ কাজ করলে একটু খারাপ লাগছে চোখে পানি আসছে ভালো কাজ করলে একটু ভালো লাগছে তখন বুঝবেন এই নক্সের নামটা হলো ক্রিটিসাইজিং নক্স মানে এটা ক্রিটিসাইজ করে সমালোচক আত্মা এটাকে আল্লাহ তালা খুব প্রশংসা করেন খুবই প্রশংসা করেন রসুল করিম সাল্লামের জীবনে খাদিজাকে আমরা দেখতে পেয়েছি বুঝির সম্পদ সব উজাড় করে দিল তুই শব্দটাও করলো না যে আল্লাহ রসুলকে দেখছেন যে সম্পদ সব শেষ করে দিল তার নিজের সম্পদ সব ভালো ভালো জায়গায় দান করেছে তুই শব্দটা করলেন না কারণ তার নফা ছিল নফ্সে প্রশান্ত আত্মা তো এই প্রশান্ত আত্মার অধিকারী হতে পারাটা বিরাট ব্যাপার প্রশান্ত আত্মা অধিকারী হলে সুবিধা হলো যখন মরণের সময় আসে যখন মানুষ মরে যায় বিশেষ করে পুরুষ হোক আর মহিলা হলো হোক তখন আল্লাহর পক্ষ থেকে একটা একদল ফেরেস্টা আসে এসে তখন বলে ইয়া বলেশান্ত আত্মা হ্যাঁ রব্বিকি তুমি রিটার্ন করো তোমার রবের দিকে তোমার রব তোমাকে ডাকতেন তোমাকে ভালো জায়গায় রাখবেন তুমি সেখানে যাও ফাদু খলিফি আইবাদি এবং আমার যে বান্ধারা আছে ভালো ভালো বান্দা মহিলা হলে ধরেন হাওয়া থেকে শুরু করে নিয়ে খাদিজারা থাকবে আয়সেরা থাকবে ও মারিয়াম আসিয়া থাকবে বলে তোমার আমারে বান্দাদের মধ্যে তুমি ঢুকে পড়ো পুরুষ হলে আদম আলা সালন থেকে শুরু করে নিয়ে সমস্ত গাম্বিয়া হ্যাঁ তাদের সাথে থাকবে হ্যাঁ বলে তোমরা ফাদু খলিফি আইবাদি অধ খুলিফ জান্ন এবং তোমার জান্নাতে প্রবেশ করো তো থাকলে জান্নলে থাকবে আর জাহান অধিকারী বোনেরা আপনারা মনে হয় যে সবাই চাচ্ছেন যে আপনারা নবসে মতমাইন্না পোষাবেন আপনিও চান এবং আমরাও চাই সবাই চাই যে নফ্সে মহমাইনায় আমাদের পৌঁছতে হবে এটা পৌঁছতে গেলে কিছু কাজ করতে হয় প্রথম যে কাজটা করতে হয় সেটা রকমে কোরআন খতম করাই নিয়ে বিয়ে করাই দিয়েছে তারপরে পড়াশোনা আর হচ্ছে না নারীদের লেখাপড়ার পিছনে কিন্তু আমাদের সময় আমরা দিতে পারি না অর্থ রসুলি করিম সাল্লাম থেকে শুরু করে নিয়ে ইসলামের পতন যুগ পর্যন্ত নারীদের শিক্ষা কিন্তু প্রচুর পরিমাণে ছিল প্রচুর পরিমানে এবং যত বড় বড় আলেম এসেছে তাদের প্রাথমিক শিক্ষা হয়েছে মায়ের হাতে বাবা মারা গেছে অনেকের মা তাদেরকে লেখা ফলা শিখেছে হ্যাঁ অথচ আমাদের সমাজে কিন্তু তাদের লেখাপড়া নেই এই মনকে নাইন্ডায় পরিণত করতে মননকে সুন্দর সুস্থ এবং বিবেক সম্পন্ন করতে পরিশুদ্ধ করতে এবং একেবারে ভালো শানিত একটা মস্তিষ্ক রাখতে গেলে আমাদের যে দরকার সেটা জ্ঞান অর্জনের চেষ্টা করা দরকার আল্লাহ তালা আমাদেরকে সবসময় শিখিয়েছেন রব্বি জিদনি বলো আলমা তোমরা বলো রব্বি জিদনি আলমা আল্লাহ তুমি আমাদের ইনক্রিজ আমাকে আমাকে আপনার যারা বাবা মা আছেন মনে রাখবেন যে আপনার সন্তানকে মেয়ে হোক এবং পুরুষ হোক ইসলামের জ্ঞান দেওয়া কিন্তু ফরজ আমরা আমাদের সমাজে দেখি একটা ম্যাথ পড়ানোর জন্য খুব ভালো একজন টিচার খুঁজি যাকে আমরা মাসে পাঁচ টাকা দিত রাজি আছি কারণ আমরা জানি ইংলিশে সুন্দর করে ইংলিশ বলতে পারলে তার একটা জব হয়ে যাবে আর যদি অন্য সাবজেক্টের জন্য মোটামুটি টাকা পয়সা অর্থনীতির জন্য আমরা ভালো ভালো টিচার রাখি কিন্তু কোরআনের কথা যখন আসে তখন দেখা যায় যে পাশে যে মওলানা থাকুক না কেন আপনি একটু আসেন যদি ওখানে দিয়ে তো কোরআনের জন্য যত কম দিয়ে পারা যায় থেকে শুরু করে নিয়ে পার সর্বোচ্চ হয়তো কারণ আমরা চাই যে ভালোভাবে কোরআন শিক্ষকিত আমাদের মাথায় আসে না একজন শিক্ষক রাখা দরকার যিনি কোরআন সুন্দর করে পড়তে পারাবেন না শুধু কোরআনের অর্থও শেখাবেন একটা হাদিস আছে যদিও এই হাদিসটা একেবারে শাহির পর্যায়ে নয় আবার তার মাসখানে হাসান হাদিস বলা হয় এবং এই হাদিসটা মানে এত মাসুর এত প্রসিদ্ধ সবাই জানেন এবং আমি যাদের কাছে সামনে কথা বলছি তাদের অনেকেই হাদিসটা জানেন আল্লাহ রসুল বলেছেন এটা প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এটা কিন্তু ফারুক কোরআন হাদিস যেটা আপনি যখন আপনি নামাজ পড়বেন নামাজ সংক্রান্ত সমস্ত জ্ঞান শিখে আপনার জন্য ফরজ জাকাত দেবেন জাকাত সংক্রান্ত যত জ্ঞান আছে আপনার শেখা ফরজ হাজ করবেন হজ সম্পর্কে যত কোরআন এবং হাবিফ আছে এটা কিন্তু আপনি যা যা আমল করেন না কেন এটা কিন্তু আপনার এই জ্ঞান শেখা আপনার জন্য ফরজ আমরা এই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। একটা ছোট্ট ব্রেক এ যাচ্ছি ব্রেকের সে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ জাজাকুমুল্লাহ কুলনা সরু মহান চরিত্র দিয়ে ইন্নাকাল আলা খুলুকিন আযীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জানা জামার রাস্তা দিয়ে তোমরা সবাই বিলি ঈমানান আল্লাহর প্রতি তার রাসূলের প্রতি শাহ ওয়ালিউল্লাহ ওহ সরসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम সৃষ্টির জন্য রাবুল আলামিন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাহিমকে সমস্ত বিশ্বের জন্য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 नीति समूह देखलिम जीवन मूल भित्ती চিন্তা চেতনা কে মন মনন কে হৃদয় বৃত্তি কে চিন্তা শক্তি চিন্তা শক্তিকে কে অন্তরকে সুন্দর করার বিকশিত করার জন্য উজ্জীবিত করার জন্য সুসজ্জিত করার জন্য ইসলাম আমাদের কি বলে তিনি আল্লাহ রসুল সাল্লাহামের কাছে আসলেন একবার এসে উনি কোন লজ্জাসরম ছাড়াই আল্লাহ রসুল সাল্লাহাম কাছে বলছেন যে আর রসুল্লাহ কোন মেয়ের যদি মাসিক সমস্যা হয় এটার পরে যখন সে পবিত্র হতে চাইবে গোসল করবে কি করে আল্লাহ রসুল ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাবার চেষ্টা করলেন যে তুমি ধুয়ে ফেলো তারপরে তুমি গোসল করো উনি বলছেন কিভাবে ধুবো তখন উনি আল্লাহ রসুল্লাহ সুভানাল্লা বলে ফেললেন আল্লাহ বিষয় তো এত স্পষ্ট করে বলা যায় না তো থানাবাহিক এটা কেন শুনতেন এটা আল্লাহ আনসারদের মহিলাদেরকে আল্লাহ রহম করুন কারণ তারা দিনের ক্ষেত্রে ফেরখা নেওয়ার জন্য বুঝ নেওয়ার জন্য আলেম নেওয়ার জন্য শিক্ষা নেওয়ার জন্য মস আলাস জন্য তারা কখনো লজ্জাবোধ করতো না তারা এটা শুনি নেওয়ার চেষ্টা করত। আমরা কত মেয়েদেরকে কিন্তু আমরা এসবগুলো শিখাই না আমাদের মানে বাবা মা উচিত হলো এসবগুলো যখন যে সময় মেয়েদের বয়স হচ্ছে বিশেষ করে তাদের এই সমস্ত জিনিসগুলো কিন্তু মেয়েদেরকে মায় শেখাবেন বেশি এগুলো আগের থেকে শেখালে আগের থেকে বোঝাই রাখলে তো এটা সুন্দর হয় আমাদের পাশ্চাতে এখন ওই সেক্স এডুকেশন বলে একটা জিনিস শিখাচ্ছে আমি বলি যে তোমরা পাগল এগুলো শেখানোর দরকার নাই এগুলো মা বাবাই মানে তত্ত্বাবধানে অথবা বোনদের তত্ত্বাবধানে অথবা খালাদের অথবা বড় কোন কাজিনতে পারে আল্লাহ রসুল্লাহ আল্লাহ রসুলামকে বললাম ইয়ার রসুল যদি কোনো মেয়ের স্বপ্ন হয় তাহলে কি করবে উমা বলেন যে তারই প্রশ্ন শুনে আমার এত লজ্জা লাগলো যে আমি হাত দিয়ে বললাম তোমার ধ্বংস হোক তুমি এরকম একটা প্রশ্ন করতে পারলে তো দেখেন যে আল্লাহ রসুল এটা কেউ বললেন না যে লজ্জার বিষয় দিন শেখার ক্ষেত্রে ধর্ম শেখার ক্ষেত্রে লজ্জা করা কিছু নাই এগুলো শিখতে হবে আপনাকে তবে শিখতে হবে জায়গায় এখন তো আলহামদুলিল্লাহ শেখার বহু জায়গা আছে এখন কি ইন্টারনেটও আছে তবে একটা ভয় আছে যদি এরপরে বিভিন্ন বাতিল ফেরকার কাদিয়ানিদের হাজার হাজার ওয়েব পেজ রয়েছে যেখানে আপনি মানে খারাপ পথে যেতে পারেন তো যে মানে ওয়েবসাইট বেশি ভালো ইসলাম অনলাইন যেমন ধরেন এই ধরনের ভালো ভালো আল ইমান ডট কম তারপরে এই সমস্ত ইসলামিক যেগুলো মনকে সুন্দর করতে গেলে জ্ঞানকে পরিশীলিত করতে গেলে যে বোনদের জন্য যে কাজগুলো প্রত্যেক দিন করা দরকার ভাইদের জন্য তবে বোনদের জন্য বিশেষ করে বলছে এই কারণে যে আমাদের প্রোগ্রামটা বোনদের জন্য ডেডিকেটেড হ্যাঁ তার মধ্যে কোরআন শরীফের আয়াত যত মুখস্ত করবেন তত বেশি সব হবে আচ্ছা কোরআন শরীফ কেন মুখস্ত করা প্রয়োজন জানেন যখন আপনি কবরে যাবেন কবরে আপনার আমল কিন্তু আপনার সাথে বসবে কোরআন শরীফ আপনার সাথে কথা বলবে তের ময়দানে কোরআন হয়ে যাবে আল্লাহ তুমি তাকে দুজকে দাও আর হজ্জাতুল লেখা অথবা তোমার পক্ষের জন্য হয়ে যাবে আল্লাহর কাছে যে বলবে আল্লাহ এই মহিলাকে আমি চিনি অনেক কষ্ট করার পরেও সে কোরআন শরীফ না পড়ে কোনোদিন ঘুমাতো না অথবা ঘুমের থেকে উঠে আর বুঝে পড়লে সেই অনুযায়ী আমল করলে আপনার আপনি তখন একবার মা কেরাম যারা আল্লাহ তালা প্রখ্যাত্মানিত মানুষ তাদের সাথে আপনি বসবাস করবেন ওই আসিয়ার সাথে ওই মারিয়ামের সাথে ওই খদিজার সাথে ওই আয়েশার সাথে ভালো ভালো অ্যাঞ্জলের সাথে আপনি বসবাস করবেন চিন্তা করে দেখেন যে কোরআনের এই জিনিসগুলো আছে যে কোরআন তেলোয়াত করবেন তেলোয়াতের অনুযায়ী আমল করবেন সেই আবার সেই দিকে ডাকবেন এখানে কোরআনের তেলোতের ক্ষেত্রে আবার কিন্তু বলা হয়েছে হাক্কা তেলাওয়াতিহি এই তেলাওয়াতটা কিন্তু শুধুমাত্র পড়লেই হয় না হক অনুযায়ী তেলাওয়াতের হক অনুযায়ী করা দরকার তেলাওয়াতের হক তাকে বলা হয় সুন্দর করে পড়া তাজবিদ সহকারে পড়া তাজবিদ সহকারে যদি আপনি না পড়েন তাহলে ভুল হয়ে যেতে পারে যেমন ধরেন সমস্ত প্রশংসা আল্লাহ জন্য কিন্তু আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ হাতে যদি হামদু পড়েন এর অর্থ হলো হামদু মানে হলো মানে ভেঙে যাওয়া ভেঙে চৌচির হয়ে যাওয়া চৈত্র বৈশাখ মাসে যদি কেউ বিলে যান হ্যাঁ যারা গ্রামের মানুষ বিলে গেলে দেখবেন যে মাটি চৌচুর হয়ে যাচ্ছে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ রবাহ আলামী তার অর্থ হলো যে আল্লাহ চৌচুর হয়ে যাওয়াটা আল্লাহর জন্যই হয়ে যাক না তো আলহামদুকে আলহামদু করলে কিন্তু রকম অর্থ হয়ে যাচ্ছে তো এটা রুই সহকারে পড়া একেবারে সুন্দর করে তাজবিদ শেখা নিয়াদ করে ফেলেন বয়স যত বেশি হোক না কেন আপনার বয়স কিন্তু খাদিজার চেয়ে বয়স বেশি হয়নি খাদিজা যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার বয়স কিন্তু পঞ্চান্ন বছর পঞ্চান্ন বছরের এক মেয়ে মহিলা ইসলাম গ্রহণ করে কোরআন শিখেছেন আর আপনার বয়স কত আপনি বয়স তিনি ভাববেন না আপনি শুরু করুন আপনি দেখা যাবে যে খুব বেশি ভালো তাজবিদ আনতে পারতেছেন না পুণে আইমান কিন্তু ছাবাটা বলতে পারতেন না চা উচ্চারণ করার জন্য দাঁতের আগা এবং আগা লাগাতে হয় গা বলে তারপরে হলো আপনার ব উচ্চারণ করতে না দা বলে এর জন্য চেষ্টা করা ভালো আল্লাহাল বলছেন যে এটাও যে যদি কোরআন শহীদ পড়ার সময় যদি করে এবং মানে কষ্ট হয়ে তারপরেও যদি সে পড়ে ফলে তার দুটো স্বভাব হবে চিন্তা করে দেখেন আল্লাহ রসিলা আমাদের কি সুন্দর কথা বলছেন তাহলে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়া আমাদের উচিত এবং কোরআন শরীফ শুদ্ধ করে পড়া উচিত আচ্ছা কোরআন শরীফ পড়ার পরে আপনি অর্থটা জানার চেষ্টা করেন আপনি একটা টার্গেট নেন যে তিরিশ পাড়া কোরআন শরীফ আপনি ভাগ করে নেন আপনি তিন বছরে দুই বছরে অথবা এক বছরে অনুবাদটা করে শেষ করবেন আপনি প্রত্যেক মাসে যদি আপনি এক পাড়া করে পড়েন প্রত্যেক মাসে আপনি যদি এক পাড়া করে অনুবাদ সহকারে পড়েন তাহলে আপনি দেখা যাচ্ছে তিন বছরের আগে অনুবাদ সহকারে শেষ করতে পারলেন এরপরে আপনি একটা তফসির নেবেন সে হতে পারে তফসির এবনে কাছির এবনিকাছিরটা পড়া সবচেয়ে ভালো কারণ এমনি কাছিরের তফসিরটা একেবারে অথেন্টিক যদিও সেখানে দুই একটা জয়ি ফাদিস আছে কিন্তু একেবারে অথেন্টিক কাছির আপনি এমনি কাছির পড়েন এবনিকাছির পড়ার কারণে আপনার মানে কোরআন শরীফ বোঝা খুব সহজ হবে কারণ তিনি তফসির করেছেন প্রথমে কোরআন দিয়ে তারপরে হাদিস দিয়ে তফসির তারপরে সাহবাহিক আছে ইংলিশে আছে যেটা আপনি যখন সবগুলো পড়বেন তখন বুঝবেন এজন্য আমি বলছি তপ্তিরে এমনি কাছটা বেশি করে পড়ার জন্য আপনি একটি টার্গেট নিয়ে এটা পড়ে দেখবেন যে আপনি অনেক বুঝার অনেক সহজ হচ্ছে এরপরে এবং কোরআন বুঝলেন সেই অনুযায়ী আপনি আমল করবেন দেখবেন যে এই আমল করতে যেয়ে আপনি সব আয়াতের উপর আমল করতে পারতেছেন না তাতে কি সমস্যা কি আপনি আজকে চেষ্টা করেন ওইগুলো পড়ার আমল করার জন্য দশটা আমল করেন বিশটা আমল করেন হ্যাঁ পঞ্চাশটা আমল করেন একসময় দেখা যাবে যে কোরআনে গোটা কোরআনের উপরে আমল হয়ে যাচ্ছে সহজ হয়ে যাচ্ছে আপনি প্রথমে টার্গেট নেন যে আমি তো শুরু করছি তো প্রথমে যখন আপনি ইসলামিক জীবন শুরু করবেন তো দেখা যাচ্ছে যে একসাথে অনেক কঠিন কিছু হয়ে যাচ্ছে এটা অনেক আপনার বারেন হয়ে যাবে যে আহারে এক জায়গায় এসে পড়লাম এটা এত বেশি পড়াশোনা তো পারা যাচ্ছে না তো আপনি একদম টার্গেট নেন যে আমি ইসলামের এই জিনিসগুলো আমি প্রথম এক মাসে মানব। কোরআন শুধু পড়লে বুঝলে আর আমল করলে শেষ না সেদিকে আপনাকে দাওয়াত দিতে হবে আপনি যেটুকু বুঝলেন একটু টেলিফোন করুন টেলিফোন করে একজনকে বলুন যে ভাবি বা বোন আমি আজকে কোরআন শরীফের এই জিনিসটা বুঝতে পারছি আসুন তো দেখা যাবে সাথে আপনি বিরাট স্বভাবের কাজ আপনার জন্য হয়ে যাচ্ছে একজন মানুষ যদি নামাজ পড়ে না তাকে যদি নামাজ পড়ান সুবিধা কি জানেন যে আপনার নামাজ কবুল হচ্ছে কিনা এটা আপনি জানেন না অনেক সময় কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু আপনার দ্বারা কোনো মানুষ যদি নামাজ পড়ে আদায় করে আপনার আমল নামায় একটা কবুল নামাজের হয়ে তো এটা হাত ইডেই এটা যদি করতে পারি কোরআনের ভক্ত আদায় হবে প্রত্যেক দিন আমরা কিছু না কিছু করব। দ্বিতীয় হলো যে নিয়মিত ভাবে হাদিস পড়া আমরা হাদিস যদি না পড়ি তাহলে আল্লাহ রসুলের জীবন জানতে পারবো না আল্লাহ রসুলের জীবন যদি না জানতে পারি কবরে যে যখন বলা হবে যে এই লোকটা কে কাছে যাদেরকে পাঠানো হয়েছিল এই লোকটা কে নোহামকে দেখেননি দেখেছেন কিন্তু যদি আমল করেন আল্লাহ রসুলের জীবন অনুযায়ী হাদিস অনুযায়ী কবরে যেয়ে যখনই বলা হবে যে মান হাজ আল্লা বয়স আইলাইকুম কে এই ব্যক্তি যাকে তোমার কাছে পাঠানো হয়েছে তখন কিন্তু অম্মি বলে ফেলতে পারবো আমরা ইমাম বুখারি সব হাদিস গুলো পড়লে দেখা যাচ্ছে আল্লাহ রসুলকে যেন আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এমন সুন্দর করে এই সব জিনিসগুলো আল্লাহ রসুলের চুল কেমন ছিল হাত কেমন ছিল দাড়ি কেমন ছিল সবগুলো কিন্তু বলা হয়েছে তো আমরা হাজি বলবো এই জন্য যে আমার নবীকে চিনবো এবং সেই অনুযায়ী তিনি যেভাবে আমল করতেন সাহাবীরা যেভাবে আমল করতেন মহিলারা যেভাবে আমল করতেন সেগুলো আমরা আমল করবো ইনশাল্লাহ এইভাবে যদি আমরা করতে পারি আমাদের মনটা সুন্দর হচ্ছে অন্তরটা সুন্দর হচ্ছে একজন মহিলা জন্মাতের জন্য প্রস্তুত হতেন আল্লাহ আমাদের কবুল করুন কমাতো ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম আলহাম বারাক धर्मतत्व मान हलो ईश्वर सम्पर्नाश्वर के जाना এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন ওয়ালামিউ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়া আহাদ এবং তার সমতুল্ল কোন কিছুই নাই সহিগের সমান সত্য ঈশ্বর কে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হলো আহাদ তিনি একক দ্বিতীয় হলো সমাদ তিনি চিরস্থায়ী এবং কারো নন তৃতীয় হলাম এবং তার সমতুল্য কোনো কিছুই নাই আপনি যে ঈশ্বরের উপাসনা করেন তাকে সুরাই খ্লাস দিয়ে যাচাই করতে পারেন ধর্মতত্ত্বের গোষ্ঠী পাথর মানবতার সমাধান Thank mm -hmm. you.